পরিবেশিত অডিও লেকচার সিরিজ এই সিরিজ হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম সাথে সাথে মুসলিমদের এ যাবৎকাল পর্যন্ত সবচেয়ে বড় শত্রু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 ই আজকাল তুমিটি বিওয়িন ওয়ী জরাই নাই দৈতিকাল মোহার আমি রব্বানা হে আমাদের রব আমি নিজের এক সন্তানকে তোমার পবিত্র গৃহের সন্নিকটে অনুর্বর উপত্যকায় আবাদ করেছি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 এরপর ইসমাইল আলহাল্লাম যখন বড় হলেন তখন আল্লাহ তালা ইব্রাহিম ও তার ছেলে ইসমাইল আলহামকে আদেশ করলেন কাবাঘর নির্মাণ করার জন্য তারা কাবা ঘর নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করলেন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 ربنا وَبَعَثْ فِيهِمْ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ هيا مادر راب آمادر اي کاج قبول کرنا نششو اي تم اسربان کاري شعر بغگو هيا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 মুশ্রিক হয়ে যায় তারা দাবি করত যে তারা ইব্রাহিম আলাহসাল্লামের দিনের অনুসরণ করত কিন্তু সেটা ছিল কেবল নামে তাদের বিশ্বাস সংস্কৃতি আচার প্রথা কোন কিছুর সাথে ইব্রাহিম আলহস্লামের আনিত তাভহিদের কোনো সম্পর্ক ছিল না আর তাই আল্লাহতালার শেষ নবী মোহাম্মদ সাল্লু আলিহাস্লামকে আরবের বুকে পাঠালেন যেন তিনি মানুষকে এক আল্লাহ ইবাদতের দিকে আহ্বান করেন তবে এবার শুধু আরবের লোকেরা না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 মক্কার ক্ষমতা আর কর্তৃত্ব পুরোপুরি মুসলিমরা লাভ করল মক্কা থেকে মূর্তি পূজা ও জাহেরি সংস্কৃতি উচ্ছেদ করা হল কাপাঘরে আবার তাও হেদ ফিরে এল সিরাতের আজকের পর্বে আমরা আলোচনা করব মক্কা বিজয় পরবর্তী কিছু ঘটনা নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছি মক্কা বিজয়ের পর আল্লাহ রাহুল সাল্লু আলী আসলাম মক্কার মশ্রিকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন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 পালিয়ে গেলেও তার মনে সূক্ষ্ম আশা ছিল হয়তো আল্লাহ রসুল তাকে ক্ষমা করে দিতেও পারেন তাই সুহাইল তার ছেলে আবদুল্লাহ ইবেন সোহাইলকে ক্ষমার আশায় আল্লাহ রসুলের কাছে পাঠালেন আবদুল্লাহ ইবেন সোহাইল রাজ আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়াই রসুল্লাহ আপনি কি আমার বাবাকে নিরাপত্তা দেবেন আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসালাম এক কথায় রাজি হয়ে গেলেন বললেন আল্লাহর কসম সে নিরাপদ তাকে আসতে বলো আল্লাহ রসুল শুধু সুহাইলকে ক্ষমাই করলেন না বলা চলে তাকে স্বাগত জানালেন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 ইসলাম গ্রহণের পর সুহাইল নিয়মিত সালাদ সিয়াম জাকাত আদায় করতেন এমনকি তিনি নিজের দম নিয়ে সামে আল্লাহ রাস্তা জিহাদ করতে পেরিয়ে পড়েন তিনি এত বেশি সিয়াম আর কিয়াম পালন করতেন যে তার মুখ শুকিয়ে যেত কোরআন শুনলে তিনি কাঁদতেন আর ইয়ার মুখের যুদ্ধে তিনি ছিলেন কির্দুস ব্যাটালিয়ানের কমান্ডার এরপরের আলোচনা সফওয়ান ইবেন ওমাইয়ার আদাল ওয়ানহকে নিয়ে সফওয়ান ইবেন ওমাইয়ার কথা এর আগে এসেছে সে ছিল ইসলামের একজন নাম করা শত্রু বদরযুদ্ধের পর আল্লাহ রসুলকে গুপ্ত হত্যার পরিকল্পনাকারী ছিল এই সাফওয়ান। মক্কা বিজয়ের পর সেও সুহাইলের মতো মৃত্যু ভয়ে পালিয়ে যায় যে কাছে আর সোয়াইবায় আত্মগোপন করে তার পিছনে তারই বন্ধু অমায় রেবেন ওয়াহাব রাদের এই অমায় রেবেন ওয়াহাবি সফওয়ানের পরিকল্পনা মতো যুদ্ধের পর আল্লাহ রসুলকে বিশ মাখানো তরবারি নিয়ে হত্যা করতে এসে মুসলিম হয়ে যায় এরপর থেকে অমায়ের সাথে সাফওয়ানের মুখ দেখা দেখাদেখি বন্ধ হয়ে যায় মক্কা বিজয়ের পর অমায়ের জেদ্দায় সাফওয়ানের দেখা পায় অমায়ের দেখে সাফওয়ান ভাবল নিশ্চয়ই অমায়ের তাকে হত্যা করতে এসেছে সাফওয়ানের বদ্ধমূল ধারণা ছিল আল্লা রসুল নির্ঘাত তাকে হত্যা করবেন কারণ ইসলামের শত্রুতা সেজা করেছে তাতে তার ছাড়া পাবার কথা নয় অবশ্য অমায়ের সাথে কথা বলে একটু পরেই তার ভুল ভাঙল অমায়েরকে সে বলল তুমি কেন এসেছ অমায়ের তোমার সব ঋণের দায়ভার তো আমি নিয়েছিলাম আর এখন সেই তুমি আমাকে হত্যা করতে এসেছ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 তখন রাসল আলী আসলাম বলেন ঠিক আছে নিরাপত্তা দিলাম অমায়ের তখন নিরাপত্তার চিহ্নস্বরূপ কিছু চাইলেন তখন রাসল্লাহ আলী আসলাম তার পাগড়ি খুলে অমায়ের দেন সম্ভবত এটা সে যুগের একটা রীতি ছিল সাফওয়ান প্রথমে মক্কায় ফিরে যেতে সাহস করছিল না অমায়ের তাকে অভয় দিয়ে বললেন আমি এমন একজন মানুষের কাছ থেকে এসেছি যিনি সবচেয়ে দয়ালু সহানুভূতিশীল এবং ক্ষমাসী তিনি তোমার চাচা তার মর্যাদাই তোমার মর্যাদা তার রাজত্বই তোমার রাজত্ব শেষ পর্যন্ত রসুল্লাহ সাল্লু আলিউসামের পাগড়ি দেখে সাফওয়ান আশ্বস্ত হয়ে মদিনায় ফিরে যায় ফিরে এসে সাফওয়ান নিশ্চিত হবার জন্য রসুল্লাহ সাল্লু আলিউসলামকে জিজ্ঞেস করলো এই লোকটি বলছে আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন আর আমাকে নিরাপত্তা দানের প্রতিশ্রুতি দিয়েছেন সেটা কি ঠিক রসুল্লাহ সাল্লু আলী আসলাম বললেন হ্যাঁ সে ঠিকই বলেছে সফওয়ান বলল ঠিক আছে আমাকে দুই মাস সময় দিন মুসলিম হবার ব্যাপারে চিন্তাভাবনা করতে সে এই সময়টুকু চাইল রসুল তাকে চার মাস সময় দিলেন পরবর্তীতে হাওয়াজিনের যুদ্ধের সময় সফওয়ান ইসলাম গ্রহণ করে মুসলিম হয়ে যায় সে সময় আল্লাহ রসুল তাকে বিপুল পরিমাণ অর্থ সম্পদ দান করে তার মন জয় করেন এখানে লক্ষণীয় সাফওয়ানের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসলাম উদার ছিলেন তিনি প্রথমে তাকে নিরাপত্তা দিয়েছেন এরপর চার মাস সময় দিয়েছেন সবশেষে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 বরং দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাই সুন্নাহ তৃতীয় ঘটনাটি ইক্রিমা বিন আবু জাহেলের পিতা আবু জাহের মৃত্যুর পর তার ছেলে ইক্রিমা কুরাইশদের নেতৃত্বের আসনে আসীন হয় তার ছিল একটাই চাওয়া যে কোনো কোনোভাবে আল্লাহ রসুলসাল্লু আলী আসলাম ও তার সাহাবিদের হত্যা করে পিতা হত্যার প্রতিশোধ নেওয়া কোন বর্ণনা অনুযায়ী মক্কা বিজয়ের পর ইক্রিমাও কালো তালিকাভুক্ত ছিল আসন্ন বিপদ বুঝতে পেরে এক ইয়েমেনে পালিয়ে গেল তার স্ত্রী ওম্মে হাকিম ছুটে গেলেন আল্লাহ রসুলের কাছে বললেন আল্লাহ রসুল এই ক্রিমা তো এমেনে পালিয়ে গেছে সে ভয় পাচ্ছে আপনি তাকে হত্যা করে ফেলবেন আপনি দয়া করে তাকে নিরাপত্তা দান করুন আল্লাহ রসুল রাজি হলেন ওম্মে হাকিম এই সুসংবাদ নিয়ে তার স্বামীকে ফিরিয়ে আনতে ছুটে গেল এই ক্রিমা তখন তেহেমায় এক নৌকায় বসে আছে কিছুক্ষণ পরেই যাত্রা শুরু হবে এই অবস্থায় উম্মে হাকিম এক ক্রিমাকে তিনি বললেন আমার সাথে মক্কায় ফিরে চল আমি আল্লাহ রসুলের সাথে কথা বলেছি তিনি তোমাকে নিরাপত্তা দিতে রাজি হয়েছেন সত্যি বলছ হ্যাঁ আমি তার সাথে কথা বলেছি তিনি তোমাকে নিরাপত্তা দিয়েছেন একমা তার স্ত্রীর সাথে মক্কায় ফেরত আসল এক্রিমা তার সাথে মিলিত হতে চাইল কিন্তু তার স্ত্রী রাজি হল না বলল তুমি একজন কাফের আর আমি একজন একরিমা একটা ধাক্কা খেল শুধুমাত্র অমুসলিম হবার কারণে তার স্ত্রী তাকে এভাবে প্রত্যাখ্যান করবে এটা সে ভাবতেই পারেনি ইসলামের প্রতি কতটা ভক্তি থাকলে তার স্ত্রী এমনটা করতে পারে বিশেষ একরিমাকে ইসলাম নিয়ে ভাবতে বাধ্য করল কিছুক্ষণ পর সেই স্ত্রীকে সাথে নিয়ে আল্লাহ রসুলের সাথে দেখা করতে আসল আল্লাহ রসুলসাল্লু আলি ওয়াসলাম একরিমাকে দেখে খুব খুশি হলেন কিন্তু একরিমা তখনও সন্দিহান জানতে চাইলেন আপনি কি সত্যি আমাকে নিরাপত্তা দিয়েছেন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 আপনার সামনে পেছনে যতবার আপনার ব্যাপারে মিথ্যা বলেছি আমি চাই আপনি আল্লাহর কাছে ক্ষমা করে দাও সে যতবার শত্রুতা করেছে যতবার তোমার দিনের আলো নিভিয়ে চেয়েছে প্রতিবারের জন্যই তাকে ক্ষমা করে দাও আমার সামনে পেছনে যতবার নিন্দা করেছে তাকে সেসবের জন্য ক্ষমা করে দাও বললেন হে আল্লাহ রাসুল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 রিদ্দার যুদ্ধ শামের যুদ্ধ এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ জিহাদে অংশ নিয়ে শেষ পর্যন্ত ইয়ারমুখের যুদ্ধে শহীদ হিসেবে মৃত্যুবরণ করেন কিংবা যারা কিনা ইসলামের বিরুদ্ধে এতটা সচ্ছা ছিলেন যে মক্কা বিজয়ের পর ভয়ে আতঙ্কে আল্লাহ রসুলের হাত থেকে পালিয়ে চেয়েছেন তারা যখন শুনেছেন রসুল্লাহ তাদের নিরাপত্তা দিতে রাজি হয়েছেন নিজের কানকে বিশ্বাস করতে পারেননি এত বিরুদ্ধাচার করার পরেও ক্ষমা কি করে পাওয়া সম্ভব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 তিনি ছিলেন কম বয়স্ক রক্তগরম এক যুবক আল্লাহ রসুল্সাল্লাহ আলী আসলাম মক্কা বিজয়ের পর তিনি ঠিক করলেন তাকে হত্যা করবেন ভেবেচিন্তে ঠিক করলেন রসলাস্ল আলী আসলাম যখন তাওয়াফ করবেন তখন সুযোগ বুঝে তার উপর ছুরি চালিয়ে দিবেন। পরিকল্পনা মোতাবেক একদিন যখন রসল্লা সাল্লাহ আলী আসলাম তাওয়াফ করছিলেন তখন ফুদালা তার পেছন পেছন হাঁটতে থাকেন ভাবলেন আজকে তাকে হত্যা করবেনি পরিণাম যা হয় হোক তিনি ধরা পড়ার ভয়কেও তোয়াক্কা করছিলেন না ছুরি বের করতে যাবেন হঠাৎ এমন সময় নবীজি সল্লু আলী আসলাম তার দিকে ফিরে বললেন তুমি কি ফুদালা ফুদালা বললেন হ্যাঁ আমি ফুদালা নবীজি সল্লু আলি আসলাম জিজ্ঞেস করলেন তুমি মনে মনে কিসের পরিকল্পনা করছিলে ফুদালা উত্তর দিলেন কিছুই না আমি শুধু জিকির করছিলাম রসুল্লাহ সাল্লু আলী আসসলাম হাসলেন এবং ফুদালার বুকে হাত রেখে বললেন আস্তাক ফিরুল্লাহ এ কথা বলার পর ফুদালার অন্তরে পরিবর্তন চলে আসলো। তিনি বলেন যখনই তিনি আমার বুকে হাত রাখলেন তিনি হয়ে গেলেন পুরো দুনিয়াতে আমার সব চাইতে পছন্দের মানুষ ফুতালা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন পাঁচ নম্বর কাহিনীটি আবদুল্লাহ এবং জাবা তিনি ইসলামের বিরুদ্ধে কলম ধরেছিলেন বলা যেতে পারে তিনি ছিলেন কোরাইসের মিডিয়া মুসলিমদের মধ্যে হাসান এবং সাবিত রাজ্লাহ আনহু ছিলেন তার প্রতিদ্বন্দ্বী কারণ হাসানও কবিতা লিখতেন মক্কা বিজয়ের পর তিনি নাজরান পালিয়ে যান সেখানে যাওয়ার পর হাসানএিত রাজ আনহু তাকে নিয়ে প্রচণ্ড ঝাঁঝালো একটা কবিতা লেখেন সে কবিতায় তিনি আবদুল্লাহ এ বিন জাব্বা মক্কা থেকে পালিয়ে যাবার জন্য কাপুরুষ হিসেবে আখ্যা দেন এবং তাকে প্রচণ্ডভাবে অপমান করেন যে হাসানের সাথে কিছুদিন আগেও তার কবিতা যুদ্ধ চলত সে হাস্তানের কবিতায় এবার আবদুল্লাহ এ বিন জব্বাহরির ফিরে পেলেন তার মনে পরিবর্তন আসলো এবং তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিলেন নাজরান থেকে মক্কা চলে আসলেন এমন এক সময় আসলেন যখন নবীজি সাল্ল আলী ওসলাম সাহাবিদের নিয়ে গাওয়ার কাছে বসা তাকে দূর থেকে দেখেই নবীজি সাল্লিম বললেন আমি তার মধ্যে ইমানে নূর দেখতে পাচ্ছি এরপর আলী বলেন আসসালাম ইয়া রসুল্লাহ লাহ মুহাম্মদ রসুল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে পদ দেখিয়েছেন আমি দীর্ঘদিন আপনার সাথে শত্রুতা করেছি মানুষকে আপনার বিরুদ্ধে খেপিয়ে তুলেছি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 তার অতীত জীবনের সমস্ত গুণাহ মাফ হয়ে গেছে আবদুল্লাহ বাকি জীবন ইসলাম ও নবীজের প্রশংসা করে কবিতা লিখে যান রসল সাল্ল আলী ওয়াস্লাম তাকে পুরস্কার হিসেবে নিজের একটি চাদর উপহার দেন সব শেষে আমরা আলোচনা করব আবু বকরের বাবা আবু কুহাফার ইসলাম গ্রহণের কাহিনী মক্কাবিজয়ের সময় আবু কুহাফা ছিলেন অনেক বৃদ্ধ পুরোপুরি অন্ধ ইসলাম গ্রহণ না করার কারণ ছিল তার ছেলে আবু বকর রাজ আনহুর উপর খুব অসন্তুষ্ট ছিলেন বয়সের কারণে তার নড়াচড়া করার মতো অবস্থা ছিল না তাই আবু বকরের মেয়ে আসমাবিন্দ আবু বকর রাজ আনহা তার দাদাকে আল্লাহ রসুল্লাহ আলিউসলামের কাছে নিয়ে আসেন্লা আলী আসসালাম বলেন তোমরা তো তাকে বাড়িতে রেখে আসলেই পারতে আমি তো তার কাছে যেতে পারতাম আবু বকর রাজ আনহু উত্তর দিলেন না বরং এটাই বেশি সঙ্গত যে তিনি আপনার সাথে দেখা করতে আসবেন এখানে লক্ষণীয় আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসলামের নিরহঙ্কার স্বভাব এবং আবু বকর রাজ আনহুর বুঝ আবু বকর রাজ আনহু তার সব চাইতে কাছের মানুষ বন্ধুর প্রতি ভালোবাসার কারণে রাসুল্লাহ সাল্ল আলিউসলাম তার বৃদ্ধ বাবার সাথে গিয়ে দেখা করতেও দ্বিধাবোধ করেননি অথচ তিনি ছিলেন একজন নবী এবং মক্কার বিজয় শাসক অন্যদিকে আবু বকর রাদিল্লাহ আনহু বুঝতেন বয়সে বড় হলেও তার বাবারই উচিত নবীজি সাল্ল আলী সাথে দেখা করতে যাওয়া। আবু কহফা আল্লাহ আলী হাতে ইসলাম গ্রহণ করলেন বয়সের কারণে তার চুল ছিল ধপধপে সাদা রসলাম বললেন তিনি যেন কালো বাদে অন্য কোন রং দিয়ে চুলের রং বদলে ফেলেন এখান থেকে আমরা একটা ফিকেহ জানতে পারি আর তা হল যদি কারো বয়সের কারণে চুল সাদা হয়ে যায় তাহলে সে কালো বা চুলের আসল রং বাদে অন্য কোন রং তুলে দিতে পারবেন আবু কফা যখন আল্লাহ রসুল্লাহ আলহামের কাছে হাত বাড়িয়ে ইসলাম গ্রহণ করছিলেন তখন আবু বকর রাদিল আনহু কেঁদে ওঠেন নবীজি জানতে চাইলেন এই খুশির মুহূর্তে তিনি কেন কাঁদছেন আবু বকর রাদিল আনহু উত্তর দিলেন আমি ভাবছি ইস হাতগুলো যদি আবু তালিবের হতো আবু বকর রদিল আনহু জানতেন নবিজি সাল্ল আলি আসলামের চাচা আবু তালিব যদি আজকে এই স্থানে থাকতেন তাহলে নবিজি আরও অনেক বেশি খুশি হতেন আবু নিজের বাবার ইসলামের চাইতে আবু তালিবের ইসলাম ছিল বেশি প্রিয় এর কারণ কি নিজের বাবার ইসলাম গ্রহণ একজন সন্তানের জন্য নিঃসন্দেহ খুশির বিষয় কিন্তু নিজের খুশির চাইতে নবীজির খুশি আবু বকরাদ আনহুর কাছে বেশি গুরুত্বপূর্ণ তাই তিনি বলেছিলেন আজ যদি এই হাতগুলো আবু তালিবের হত মক্কা বিজয়ের ফলে মুসলিমরা নিরঙ্কোশভাবে আরবের সবচাইতে শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত হয় এর আগ পর্যন্ত কুরাশটা ছিল আরবের সব শক্তিশালী গোত্র মক্কা বিজয়ের পর মুশ্রিকদের অন্যান্য শক্ত শক্তঘাঁটি যেমন তায়েফ হুনাইন ইত্যাদি অঞ্চলে অভিযানের পথ সুগম হয় মক্কায় ইসলামকে শক্তিশালী করার জন্য আল্লাহ রসুল্লাহ আলি ওয়াসাল্লাম মোয়াজ বেন জবাল রদিয়াল আনহোকে মক্কায় রেখে আসেন তার দায়িত্ব ছিল সালাতের ইমামতি করা মক্কা শাসনভার এবং বিরোধ নিষ্পত্তির দায়িত্ব দেন আত্তা বিবেন আসিদরুল্লাহ আনহুকে কোরাইশদের প্রতি আরবদের যে ভক্তি শ্রদ্ধা ছিল মক্কা বিজয়ের সাথে সাথে সে ভক্তিশ্রদ্ধা উবে যায় তারা বিশ্বাস করত কোরাইশরা আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে সাহায্যপ্রাপ্ত কিন্তু যখন তারা চোখের সামনে দেখল কুরাইশরা মুসলিমদের কাছে হেরে গেছে তখন স্বাভাবিকভাবেই তাদের মন থেকে কোরাইশদের প্রতি সমীহ চলে গেল এবং তারা ইসলাম গ্রহণে আগ্রহী হয়ে উঠল উমুল আইসর আনহার একটি হাদিস থেকে আমরা জানতে পারি আলী বলেন আল্লাহ আমাকে বলেছেন তিনি আমাকে একটি নিদর্শন দেখাবেন নিদর্শনটি দেখার পর আমাকে বারবার পড়তে হবে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাক ফির্লাহ ও আতব ই এই হাদিসে আল্লা রসুল যে নিদর্শনের কথা বলছেন সেটি হচ্ছে সুরা আন্নাসুরা আন্নাস আল্লাহ তালা বলেন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 এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবে তখন তুমি তোমার রবের মূলক পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, এবং তার সমীপে ক্ষমা প্রার্থনা করো। তিনি তো সর্বাপেক্ষা অধিক অনুতা গ্রহণকারী এই আয়তের প্রসঙ্গে ইমাম কর্তুবীর হেমাহুল্লাহ বলেন এই আয়াতে মক্কা বিজয় সময়ের কথা বলা হচ্ছে আরবরা বলেছিল দেখো মোহাম্মাদ হারাম অর্থাৎ মক্কার লোকেদের উপর বিজয় হয়েছে এই মক্কাকে আল্লাহতালা আব্রাহার বাহিনী থেকে রক্ষা করেছিলেন কাজে আরবরা তোমরা জেনে রাখো তোমরা কখনো তার উপর বিজয় হতে পারবে না এরপর কর্তুবী বলেন এরপর আরবের গোত্রগুলো সবাই দলে দলে ইসলামে প্রবেশ করল সুরা আন্নাসারকে বলা হয় কোরআনের বিদায় সুরা কারণ এর মাধ্যমে আল্লাহতালা নবীজির মিশনের পরিপূর্ণতা প্রাপ্তির দিকে ইঙ্গিত দিয়েছেন আবদুল্লাহ ইবেন আব্বাস রাজিল্লাহ আহু সম্পর্কে আমরা জানি কোরআনের ব্যাপারে তার জ্ঞান ছিল অনেক গভীর খুব অল্প বয়স থেকেই তিনি সিনিয়র সাহাবিদের সাথে জমায়েতে বসতেন তাকে একদিন অমর রাজ আনহো এই আয়াতের ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন এই আয়াতে কিসের কথা বলা হচ্ছে তিনি উত্তর দিয়েছিলেন এখানে রসল সাল্লাহ আলী ওয়াস্লামের মৃত্যুর কথা বলা হচ্ছে আলোচনা করব বনু জাদিমার এই অভিযানে নেতৃত্বে ছিলেন খালিদ এবেন ওয়ালিদ রাদ্লাহ আনহো এই অভিযান নিয়ে আমরা আলোচনা করব কারণ এই অভিযানে খালিদ রাদিল্লা আনহ একটি ভুল করেছিলেন এবং সেই ভুল থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে ঘটনাটি অষ্টম হিস্রির সওয়াল মাসে কাছে পাঠালেন। তারা প্রথমে যুদ্ধ করতে দিলেন। তারা ইসলাম গ্রহণ করতে রাজি হল কিন্তু সরাসরি আমরা মুসলিম হয়েছি না বলে তারা বলল সাবা আনা যখন কেউ মুসলিম হতো তখন ক্রাইশা তাচ্ছিল্য করে বলতো সে সাবেই হয়ে গেছে যেহেতু অন্যরাও এই শব্দটি ব্যবহার করে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 পরদিন সবাইকে নিজেদের বন্দিকে হত্যা করতে নির্দেশ দিলেন কিন্তু আবদুল্লাহবেন ওমর রদুল্লাহ আনহু এবং আরও কয়েকজন এই আদেশ প্রত্যাখ্যান করলেন বিষয়টি পরবর্তীতে রসুল্লাহ সাল্ল আলি আসলামের কাছে উত্থাপন করা হল রসুল্লাহ খুবই রেগে গেলেন বললেন হে আল্লাহ আমি ঘোষণা দিচ্ছি যে খালিদ যা করেছে তা থেকে আমি মুক্ত আবদুল্লাবেন ওমর রদুল্লাহ আনহু ঠিকই বুঝতে পারছিলেন খালিদ রজুল্লাহ আনহু ভুল করছেন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 কিন্তু আব্দুল্লেন ওমার এবং তার বন্ধুরা জেনে শুনেই আমিরের নির্দেশ অমান্য করেছেন আর অবস্থার পরিপ্রেক্ষিতে এটাই ছিল সঠিক সিদ্ধান্ত এই সারিয়ার সময় একটা হৃদয় বিতরক ঘটনা ঘটে গ্রেপ্তারকৃত লোকদের মধ্যে একজন ছিল বহিরাগত সে জাদিমা গোত্রের লোক ছিল না সে এসেছিল এক মহিলাকে ভালবেসে হাত বাধা অবস্থায় সে তার পাহারায় থাকা মুসলিম সৈন্যকে অনুরোধ করলো আমাকে একবার ওই মহিলার কাছে যেতে দাও এরপর তোমাদের যা ইচ্ছা হয় তাই করো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 রসল্লা সাল্লাহ আলী আসলামের খুব খারাপ লাগল তিনি বললেন তোমাদের কারও মনে কি একটু দয়া হল না সেখানে হত্যা করা তো ভুল ছিল তার ওপর লোকটিকে এভাবে হত্যা করা ছিল খুবই দুঃখজনক পুরো ঘটনাটা রসল্লাহ সাল্লু আলী আসসালামকে কষ্ট দেয় তিনি দিয়া বা রক্তপণ পরিষদ করার জন্য আলী বিন আবিত আলি ব্রাদুল্লাহ আহোকে পাঠালেন কেননা লোকগুলো ইসলাম গ্রহণ করেছিল তাদেরকে সমস্ত কিছুর জন্য ক্ষতিপূরণ দেয়া হলো। রক্তপন ছাড়াও যা কিছু হারানো গিয়েছিল যা কিছু তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তার সব কিছুর জন্য আলী রাদিল্লা আনহু ক্ষতিপূরণ দিলেন এরপরেও কিছু অর্থ বেঁচে গিয়েছিল যদি তাদের কোনো কাজে লাগে এইভাবে আলী রাজিল্লাহ আনহু সেটাও তাদেরকে দিয়ে দিলেন ইমাম ইবেন কাসির রেহমাহুল্লাহ এই ঘটনা নিয়ে একটি মন্তব্য করেছেন তিনি বলছেন খালিদ ইবেন ওয়ালিদ ওই গোত্রের অনেকজনকে হত্যা করেছিলেন আর প্রায় সব বন্দিকে মেরে ফেলেছিলেন কিন্তু এরপরেও রসল আস্ত করেননি সেনাবাহিনীর যা করেছে তার দায় থেকে তিনি কিন্তু খালিদ হত্যা ও সম্পদ কেড়ে নিয়ে যে ভুল করেছিলেন সেই ভুলের মাসুলস্বরূপ রসল সাল্লু আলিউসালাম ক্ষতিপূরণও দিয়েছিলেন এই ঘটনার প্রেক্ষিতে আলিমরা মত দিয়েছেন যে ইমাম যদি কোনো ভুল করেন তখন সেটার ক্ষতিপূরণ ইমামের ব্যক্তিগত সম্পদ থেকে নয় বরং মুসলিমদের কোষাগার থেকে দেয়া হবে জানেন। আর এই কারণে আবু বকর সিদ্দিক তাকে তার পদে বহাল রেখেছিলেন আবু বকর আমি সেই তলোয়ারকে কোষবদ্ধ করতে চাই না যেই তলোয়ারকে আল্লাহ আজদা জাল মুর্শিকদের উপরে কোশমুক্ত করেছেন তবে অমর ইবনাল খাতার রাদিল্ল আনহু সময় খালিদকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয় জিহাদের সময়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 খালিদিবেন ওয়ালি জাদিল্লাহ আনহুকে পাঠালেন লাত উজ্জা হুবাল এগুলো ছিল সে সময় মুশ্রিদদের কিছু জনপ্রিয় দেবতা রসুল্লাহ আলী আসলাম কাবার চারপাশের মূর্তিগুলো করে ধ্বংস করেছিলেন এখন তিনি মক্কার বাইরের মূর্তিগুলোকে ধ্বংস করতে চাইলেন আল ওজার মূর্তি ছিল নাখলায় খালিদিবেন ওয়ালি জাদিল্লাহ আনহু নাখলা গেলেন উজ্জার তত্ত্বাবধায়করা তাকে দেখেই পালিয়ে গেল খালি দিবেন ওয়ালি জাজিল্লাহ আনহু অজ্জার মূর্তি ভেঙে ফেললেন এর ভিত্তিপ্রস্তর সহ গুড়িয়ে দিলেন কিন্তু ফিরে আসার পর রসল্লা সাল্লাহ আলু আসলাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি আর কিছু দেখো খালিদ উত্তর দিলেন না রসল সাল্লাহ আলহাম বললেন তাহলে তুমি আসল কাজটাই করি খালিদ ওয়ালিদ আবার ফিরে গেলেন দেখতে পেলেন এলোম চুলের এক নগ্ন নারীকে সে চিৎকার করছে আর নিজের গায়ের ময়লা ছুড়ে ছুড়ে মারছে ভয়ঙ্কর এক দৃশ্য খালিদিবেন ওয়ালিদ ভীত হওয়ার পাত্র নন তলোয়ারের কোপে তাকে হত্যা করলেন রসুল্লাহ সাল আলী আসলাম শুনে বললেন হ্যাঁ ওটাই ছিল আলো ওজ্জা তুমি তাকে হত্যা করেছ বাহ্যিকভাবে একটা মূর্তি থাকলেও অজ্জা মূলত ছিল এক ধরনের জিন বা শয়তান এর ভিতর জিন বা শয়তান বাস করছিল রসুল্লাহ সাল্ল আলী আসলাম বললেন আজকের পর ওজ্ বলতে আর কিছু নেই এরপরে মানাত ধ্বংসের কাহিনী মানাতের মূর্তিটি ছিল লোহিত সাগরের পারে। পাড়ে মক্কামুদিনার মাঝামাঝি একটা জায়গায় জাহিলিয়তের যুগে আওস খাজরাজ গসান এবং অন্যান্য অনেক গোত্র মূর্তি পূজা করত হজের সময়ে তারা এই মূর্তির পূজা দিয়ে হজের সূচনা করত সেন জাইদ আল আশ হালি রদেল আনহোকে আল্লাহ রসুল্লাহ আলী আসলাম এই মূর্তি ধ্বংস করার জন্য পাঠালেন বিশ জন সৈনিক নিয়ে তিনি মানাত ধ্বংস করতে গেলেন মানাতের রক্ষক তাদেরকে বলল কেন এসেছ তারা বললেন মানাত ধ্বংস করতে হা! কর দেখি কি করতে পারো সাদ মূর্তির দিকে এগিয়ে গেলেন বেরিয়ে এল একটি কালো নারী সে মুখ দিয়ে আজেবাজে বকছিল বুকের মধ্যে থাবা দিচ্ছিল মূর্তিরক্ষক বলে উঠল মানাদ ধ্বংসকারীদের এই অবাধ্যদের সাদ কোনো ভক্ষেপ করলেন না প্রথমে সেই মহিলাকে হত্যা করলেন এরপর মূর্তি ধ্বংস করে ফিরে এলেন এর পরে মূর্তি সুয়া এই মূর্তির পূজা করত বন হোজাইল মক্কা বিজয়ের পর বন হোজাইল কোত্র ইসলাম গ্রহণ করে আল্লাহ রসুল্লাহ আলী আসলাম আমার ইবনাল আসরাদহুকে সুয়া ধ্বংস করতে পাঠান আমার মূর্তি ভাঙত উত্তত হলে সুয়ার রক্ষ তাকে বাধা দিল না কিন্তু বলল তুমি এর কিছুই করতে পারবে না বললেন, তুই এখনো মিথ্যার উপর বেঁচে আছিস শোনে মূর্তি দেখেই মূর্তি হ্যাঁ এই বলে মূর্তিটি গুঁড়ো গুঁড়ো করে দিলেন এরপর জানতে চাইলেন এখন কি মনে হয় তোর আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম এই বলে সোয়ার রক্ষক মুসলিম হয়ে গেল চোখের সামনে মূর্তির অসারতার প্রমাণ পেয়ে হয়তো তার বোধয় হয়েছিল এভাবেই বিভিন্ন মূর্তি ভাঙার মাধ্যমে আরবের বুক থেকে শির্কের প্রতীকগুলোকে একে একে উচ্ছেদ করা হলো। এবার আমরা আলোচনা করব মক্কা বিজয়ের ঘটনা থেকে প্রাপ্ত কিছু শিক্ষা নিয়ে প্রথম শিক্ষা হলো ইসলামের সাম্য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 গোত্রীয় বৈষম্য কুরাইশদের মাঝে এত গভীরভাবে প্রথিত ছিল যে হাতে কলমে এই শিক্ষাটা দেয়া প্রয়োজন ছিল এই শিক্ষাটি প্রথিত করার আরেকটি সুযোগ আসে একটি চুরির ঘটনার মাধ্যমে এটি বনুমাকসমের এক মহিলার কাহিনী চুরির অপরাধে তাকে ধরে আনা হয় বনুমাকসম ছিল কুরাইশদের এক প্রভাবশালী গোত্র খালিদিবেন ওয়ালিদরুলিল্লাহ আহু এই কোত্র থেকে এসেছেন তাদেরই এক সম্মানিত মহিলা চুরি করার মতো অপরাধ করেছিল রসল্লা সাল্ল আলী আসলাম সেই মহিলার উপর চুরি শাস্তি প্রয়োগ অর্থাৎ হাত কাটার নির্দেশ দিলেন এই আদেশের পর সেই গোচরের লোকেরা সেই মহিলাকে শাস্তি থেকে বাঁচাতে উঠে পড়ে লেগে যায় সম্ভ্রান্ত এক মহিলার চুরির দায় হাত কাটা যাবে বিষয়টা তাদের জন্য যেমন নতুন তেমনি কষ্টকর তারা মানতেই পারছিল না যে প্রভাবশালী কেউ এই ধরনের শাস্তি পাবে কারণ তারা এটা দেখে অভ্যস্ত নয় এতকাল তাদের সমাজ ব্যবস্থায় দুর্বল আর ডাস শ্রেণীর লোকেরাই শাস্তি ভক্ষ রয়েছে উচ্চ শ্রেণীর লোকেরা বরাবরই কোনোভাবে পার্য সমাজে লোকদের কাছে ব্যাপারটা হজম করতে কষ্ট হবে এটাই স্বাভাবিক তাই তারা ওসামা এ বিন জাইদ রাজ আনহোকে দিয়ে আল্লাহ রসুলের কাছে শাস্তি লাঘব বা মাফ করার জন্য অনুরোধ করাতে চাইল কারণ ওসামা রাজিল্লা আনহুকে রসুল্লাহ সাল্লু আলী আসালাম খুব ভালোবাসতেন তার আশা করছিল ওসামা বিন সাইদ রাজেল্লাহ আনহু যদি নবীজির কাছে অনুরোধ করে তাহলে হয়তো তিনি সেই অনুরোধ ফেলতে পারবেন না তাদের পীড়াপীড়িতে রাজি হলেন বিষয়টা নিয়ে কথা তোলার সাথে সাথে চেহারাই সন্ধ্যাবেলা রুসুল্লাহ আলী হাসলাম দাঁড়িয়ে একটি খুদ্বা দিলেন খুদ্বাই বললেন তোমাদের আগের জাতিগুলো ধ্বংস হয়েছিল এই কারণে যে তাদের সম্ভ্রান্ত বংশের কোন লোক চুরি করলে তাকে তারা ছেড়ে দিত আর দুর্বলকেও চুরি করলে তাকে শাস্তি দিত আমার জানের মালিক আল্লাহর নামে কসম করে বলছি যদি মুহাম্মাদের কন্যা ফাতিমাও চুরি করত তাহলে আমি তার হাত কেটে নিতাম এরপর হাত কায়েম হল অর্থাৎ শাস্তিস্বরূপ মহিলার হাত কেটে নেয়া হল পরে অবশ্য সেই মহিলা দবা করেছিলেন তার বিয়েও হয়েছিল আই সারা আনহা বলেন এই ঘটনার পরে তিনি আমাদের সাথে দেখা করতে আসতেন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 তাকে মদিনায় হিজরত করতে হতো। মক্কা বিজয়ের পরে কেউ কেউ রসল সাল আলি আসলামের কাছে হিজরত করার ইচ্ছা পোষণ করলে রসল সাল আলী আসলাম তাদেরকে বললেন হিজরতের সময় শেষ যারা যারা হিজরত করেছে তারা এর আচর বা সব পেয়ে গেছে এখন আর সুযোগ বদলে এখন আছে জিহাদ। যেই ইবাদতের মাধ্যমে হিজরতের সব লাভ করা যাবে তা হল জিহাদ ফি সাবিল্লাহ তবেই আতা এবং রাবাহ রাহিমাহ বলেন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 যেখানে স্বাধীনভাবে ইসলাম পালন করতে কোনো বাধা নেই প্রকাশ্যে দিন পালন করা বলতে ব্যক্তিগত আহকামগুলো নয় বরং ইসলামের সবগুলো আহকাম পালন করার সুযোগ থাকতে হবে বর্তমানে কোনটা কুফরের ভূমি বা কোনটা হার্বি ভূমি সেটাই স্পষ্ট কিন্তু আমাদের কাছে কোনো স্পষ্ট ইসলামের ভূমি নেই তাই বর্তমান সময়ের জন্য হুকুম হলো একজন মুসলিমে সেখানে হিজরত করা উচিত যেখানে সবচেয়ে ভালোভাবে আল্লাহর ইবাদত করা যাবে। বিষয়টা কিছুটা যাবেক্ষ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 কিন্তু দুনিয়াবী আরাম আয়াসের বিবেচনায় সে জায়গাটি আরামদায়ক নয় সেক্ষেত্রে দ্বিতীয় দেশে হিজরত করাটাই দিনের দাবি বিজয়ের আগের ও পরের মুসলিমরা সমান নয় আমর এবং সালামা রাজ আনহ ছিলেন মক্কার বাইরে থেকে আসা একজন সাহাবি তিনি তার ছোটবেলার কথা বর্ণনা করেন আমাদের সামনে দিয়ে কোন মোসাফির গেলেই আমরা তাকে মোহাম্মদ সাল্ল আলি ওয়াসালামের কথা জিজ্ঞেস করতাম তারা বলত তিনি দাবি করেছেন যে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 দশ পাঁচ দুই বা কিংবা একজন এমন নবীও ছিলেন যাদের কোনো অনুসারী ছিল না কিন্তু তার মানে এই নয় যে তারা ভুলের ওপর ছিলেন বা ব্যর্থ হয়েছেন কেননা হৃদায়ত আল্লাহর হাতে নবীর দায়িত্ব কেবল দাওয়াত পৌঁছে দেয়া একজন নবী যদি সঠিকভাবে আল্লাহ দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেন তাহলে তিনি সফল ইসলাম এভাবেই সফলতাকে সংজ্ঞায়িত করে জয় পরাজয়ের ভিত্তিতে নয়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 বর্তমান সময়ে প্রেক্ষিতে এই আয়াতটি মুসলিমদের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে কারণ বর্তমানে ইসলাম শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত অবস্থায় নেই কাজেই ইসলাম প্রতিষ্ঠার আগে এই প্রতিকূল পরিবেশে যারা ইসলামকে আঁকড়ে ধরবে ইসলামের জন্য ত্যাগ স্বীকার করবে তাদের মর্যাদা ও পুরস্কার নিঃসন্দেহে সেসব লোককে চাইতে বেশি যারা ইসলামের বিজয় দেখার পর ইসলামের বাহিনীতে যোগ দেবে অন্যান্য সম্পর্কে জানতে ভিজিট করুন কম স্ল্যাশ রেইন ড্রবিয়া raindropsmedia.org 2 0 1 5